অষ্টাদশ খণ্ড ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতানগরে ভক্ত মন্দিরে প্রথম পরিচ্ছেদ বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বলরামের বৈঠকখানায় বসিয়া আছেন সহাস্যবদন এখন বেলা প্রায় তিনটা বিনোদ রাখাল মাস্টার ইত্যাদি কাছে বসিয়া ছোট নরেনও আসিয়া উপস্থিত হইলেন আজ মঙ্গলবার আঠাশে জুলাই আঠেরোশো খ্রিস্টাব্দ আষাঢ় কৃষ্ণ প্রতিপদ ঠাকুর বলরামের বাটিতে সকালে আসিয়াছেন ও ভক্ত সঙ্গে আহারাদি করিয়াছেন বলরামের বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ সেবা আছে তাই ঠাকুর বলেন বড় শুদ্ধ অন্ন নারায়ণ প্রভৃতি ভক্তেরা বলিয়াছিলেন নন্দবসুর বাটিতে অনেক ঈশ্বরীয় ছবি আছে আজ তাই ঠাকুর তাদের বাটি গিয়া অপরাণ্নে ছবি দেখিবেন একটি ভক্ত ব্রাহ্মণীর বাটি নন্দবসুর বাটির নিকটে সেখানেও যাইবেন ব্রাহ্মণী কন্যাশকে সন্তপ্তা প্রায় দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে যান তিনি অতিশয় ব্যাকুলা হইয়া ঠাকুরকে আমন্ত্রণ করিয়াছেন তাহার বাটিতে যাইতে হইবে ও আরেকটি স্ত্রীভক্ত গনুরমার বাটিতেও যাইতে হইবে ঠাকুর বলরামের বাটিতে আসিয়াই ছোকরা ভক্তদের ডাকিয়া পাঠান ছোট নরেন মাঝে বলিয়াছিলেন আমার কাজ আছে বলিয়া সর্বদা আসিতে পারি না পরীক্ষার জন্য পড়া ইত্যাদি ছোট নরেন আসিলে ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ছোট নরেনকে তোকে ডাকতে পাঠাই নাই ছোট নরেন হাসিতে হাসিতে তার কি হবে শ্রীরামকৃষ্ণ তা বাপু তোমার অনিষ্ট হবে অবসর হলে আসবে ঠাকুর যেন অভিমান করিয়া এই কথাগুলি বলিলেন পালকি আসিয়াছে ঠাকুর শ্রীযুক্ত নন্দবসুর বাটিতে যাইবেন ঈশ্বরের নাম করিতে করিতে ঠাকুর পালকিতে উঠিতেছেন পায়ে কালো বার্নিশ করা চটি জুতা পরনে লাল ফিতাপার ধুতি উত্তরীয় নাই জুতা জোড়াটি পালকির একপাশে পাশে মনি রাখলেন পালকির সঙ্গে সঙ্গে মাস্টার যাইতেছেন ক্রমে পরেশ আসিয়া জুটিলেন নন্দবসুর গেটের ভিতর পালকি প্রবেশ করিল ক্রমে বাটির সম্মুখে প্রশস্ত ভূমি পার হইয়া পালকি বাটিতে আসিয়া উপস্থিত হইল গৃহস্বামীর আত্মীয়গণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ঠাকুর মাস্টারকে চটি জুতা জোড়াটি দিতে বলিলেন পালকি হইতে অবতরণ করিয়া উপরের হলঘরে উপস্থিত হইলেন অতি দীর্ঘ ও প্রশস্ত হলঘর দেবদেবীর ছবি ঘরের চতুর্দিকে গৃহস্বামী ও তাহার ভ্রাতা পশুপতি ঠাকুরকে সম্ভাষণ করিলেন ক্রমে পালকির পশ্চাত আসিয়া ভক্তেরা এই হলঘরে জুটিলেন গিরিশের ভাই অতুল আসিয়াছেন প্রসন্নের পিতা শ্রীযুক্ত নন্দবসুর বাটিতে সদাসর্বদা সর্বদা করেন তিনিও উপস্থিত আছেন